যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি দর্শকবৃন্দ যুগযুগে যারা দাওয়াতের পথে তাদের জীবন ব্যয় করেছেন তাদের গুরুত্ব এবং তারা কারা দাওয়াতের পথে যারা সময় দিয়েছেন তারা হচ্ছেন নবীরা দাওয়াতের পথে যারা তাদের জীবন ব্যয় করেছেন তারা নবীগণ এবং তাদের অনুসারীরা পরবর্তীতে যারা আমরুল মা আরুফ নাহিয়াল মুখকার সৎকাজা আদেশ অসৎ কাজ নিষেধ করেন তারা হচ্ছেন সত্যিকার অর্থে ভালো মানুষ আল্লাহ তালী উম্মতকে সেই কাজের জন্যই পাঠিয়েছেন অর্থ উম্মতের প্রত্যেকটি ব্যক্তি দাওয়াত দিতে হয় প্রত্যেকটি ব্যক্তির কর্তব্য হচ্ছে দাওয়াত দেয়া তার মধ্যে তারাই ভালো মানুষ যারা এই দাওয়াতের কাজ সত্যিকারভাবে আঞ্জাম দিবে। আমরা দেখেছি বিভিন্ন ভাষায় অনেক দায়ী রয়েছেন বাংলা ভাষায় যে যারা আল্লাহর পথে দাওয়াত দিচ্ছেন তাদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তি যাকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর তার কাছ থেকে আমরা শুনবো দাওয়াতের ক্ষেত্রে একটা তো হলো প্রায়োরিটি নির্ধারণ কোন বিষয়টা দাওয়াত আগে দেব এটা আমরা ভুলে যাচ্ছি বা ভুল করছি এই জন্য আমাদের ওয়াজ মাহফিলের অগণিত দাওয়াত হচ্ছে কিন্তু ইমান তাহিদ শির বান্দার হওয়ক এই বিষয়গুলো দাওয়াতে আসছে না মানুষের সেবা এটা অথচ রসুল্লাহুল্লামের নবাবি নবী নবীওয়ালা দাওয়াতের মূল ছিল কিন্তু এইগুলো দ্বিতীয় যেটা বলছিলাম যেটা হলো ভাষা দাওয়াতের পদ্ধতি আমরা যত কাজ করছি রাজনীতি বলেন মাদ্রাসা বলেন ওয়াজমাফিল বলেন কাফেলার দাওয়াত বলেন সবাই আমরা দাওয়াত করছি অর্থাৎ নিজের জীবনের দিন প্রতিষ্ঠার পর অন্যদেরকে জীবনে দিন প্রতিষ্ঠা করতে আহ্বান করছি এই আহ্বানকারী শেফাত কি হবে যাকে ডাকছি তাকে ভালোবাসা জি মক্কায় দাওয়াত দিতে দিচ্ছে না তার চাষা মারা গিয়েছেন অত্যাচার দৈহিক অত্যাচার গেলেন সারা দেহ রক্তাক্ত করে ছেড়ে দিল্কায় অত্যাচার ফিরে আসছেন মক্কার পথে কোন সহায় নেই চলে আসছেন রসুল্লাহ আপনার অনুমতি দিলে পাহাড় উল্টে এই জনপথ ধ্বংস করে দেওয়া হবে চিন্তা করেন আমার যদি এরকম হতো তাহলে এখনই দাও বুঝুক অথচ রসুল্লাহাম কি বলছেন যে না এই ভালোবাসা নিয়ে বিনম্রতার সাথে দাবাত দিতে হবে আল্লাহ কোরআন করে বলছেন মোসা আলা পাঠালেন সবচেয়ে ভালো নবীদের অন্যতম শ্রেষ্ঠ একজনকে সবসময় বড় তাগুতির কাছে এবং বলেও দিলেন যে তোমাদের তাহলে দুনিয়াতে আমরা যাদের দাওয়াত দিচ্ছি রাজনৈতিক নেতৃবৃন্দ বিরোধী দল অন্য দল অন্য শত্রু অন্য মতের লোক তারা কি ফেরাছে খারাপ কখনো না আমরা মোচারছে ভালো কখনো নয় হেদায়ত করতে পারি ব্যবসার যে সিস্টেমটা আল্লাহর সাথে দাওয়াতের কাজে পেয়েছি আল্লাহর সাথে জেহাদ আল্লাহর সাথে ব্যবসা আল্লাহর সাথে ব্যবসা আল্লাহর সাথে ব্যবসা মানে এই লোকটাকে আমি কোন রকমে আল্লাহর পথে আনলে আজীবন আমি এর কমিশনটা পাবো কেয়ামত পর্যন্ত অনেক সময় আমাদের সেটা হয় না আর একটা ভুল যেটা দাওয়াতের ক্ষেত্রে আমাদের সবার আমি আমার বয়স আলোচনার চেষ্টা করেছি সেটা হলো যে আমরা কিন্তু সবাই দাওয়াত দিচ্ছি কিন্তু প্রত্যেক গ্রুপ দায়ী আর গ্রুপকে বেদল এর বদলে শত্রু বানাই পদ্ধতি গত কিছু পার্থক্য কেউ রাজনীতির মাধ্যমে দেওয়া দিচ্ছেন কেউ কলমের মাধ্যমে দেওয়া দিচ্ছেন কেউ টিভির মাধ্যমে দেওয়া দিচ্ছেন কেউ কাফেলা নিয়ে বেরিয়ে পড়ছেন কেউ মাদ্রাসার মাধ্যমে দেওয়া দিচ্ছেন পুরো ব্যবস্থাটাই তো আমরুবুল মাহরুফ নেই মুনকর দাওয়াত ইল আল্লাহ নিজের জীবনে দিন পালনের পরে সমাজের জন্য এর উদ্দেশ্য অন্যকে দিনের পথে ডাকা ডাকা তবে পদ্ধতিগত পার্থক্য কিন্তু এই পদ্ধতি আমরা দিন বানাই প্রথমত বেদাত করছি রসুল্লাহামের নির্ধারিত কোন পদ্ধতির বাইরে কোনো পদ্ধতি নির্ধারণ করে সেটাকে দিন বলা একটা বেদার আর প্রত্যেকে আরেকজনের দোষ দিচ্ছি যে আমরাই একমাত্র দিনের দাওয়াত দিচ্ছে আর কেউ দিচ্ছে না আল্লাহ কিন্তু কোরআনে কি বললেন সারা উদ্দিন আল্লাহ বললেন তোমাদের জন্য ওই দিনই বরাদ্দ করেছেন সেটা হলো দিন কায়েম করো বিচ্ছিন্ন হো না বিভক্ত হো না বিভক্ত মানেই দিন ধ্বংস করা আরক্যবদ্ধ থাকা মানেই দিন কায়ম করা বলেছেন এই জন্য বললেন দিন কায়ম করো বিভক্ত হো না মানে বিভক্ত করা কিন্তু আমরা দিন কায়মের নামে দিনের দাওয়াতের নামে দিন প্রসারের নামে দিন ধ্বংস করো বিভক্ত হয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট পদ্ধতিগত ভুল নিয়ে আমরা যদি পদ্ধতিকে পদ্ধতি মানি আমার পদ্ধতিতে ফল বেশি হচ্ছে এটা ভালো অন্য পদ্ধতি যাই হোক তিনিও দিনের দায়ী কিন্তু অন্যান্য দিনের দায়ীদের কে যে ভালোবাসবো তাদের কর্মের স্বীকৃতি দেবো এটা আমরা দিতে পারি উদাহরণ দাওয়াতের নামে দিনের মানে যেটা বললেন আর একটা দিনের দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ করুন আল্লাহ এবং তার রসুল সুল্লাহাল্লামের প্রতি দাওয়াতটা কম হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যদি কাউকে বলি যে আপনি ভাই সালাতটা কায়াম করেন হালাল খান ফরজের চেষ্টা করেন এখনো দল করেন করেন আপনি ভালো থাকেন আপনি জান্নাতে যাবেন এটা বলে তার জন্য দিনটাকে সহজ করছি না আমরা বলছি সালাদ আদাই করো সিয়াম কর যতই কিছু করো না করো ঠিক এই আমি যে মানদণ্ডটা দিলাম এর ভিতরে না ডোকাপন্ত জান্নাতি দরজা তোমার জন্য খুলবে না করবে না তাহলে আমরা একদিকে আল্লাহ রসুল সহজ কর আমরা কঠিন করলাম আরেকদিকে রসুল্লাহুল ইসলাম এর সন্ন্যতে যেটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এগুলো না দিয়ে আমরা হয়তো ব্যক্তিগত ইস্তেহাত বা কোন একটা দলগত মতটাকে তুমি সালা আদায় করো ইমানটা সহিদায় করো আল্লাহ ভরসা আল্লাহ দেখবে তো সেটাই ভুল হচ্ছে আমাদের মনে পড়ে শেখ আমি ওটা বারবারই লেখার চেষ্টা করছি আমাদের বিভিন্ন বিষয় দর্শক পরিভাষা সে ব্যবহার করেছেন বিষয়টা হলো যে আল্লাহ দলাদলি করতে আমাদেরকে নিশ্চিত করেছেন দল করা হারাবিল্লা যেমন একত্রিতভাবে আল্লাহ রুজু ধরো ধারণ করো না এখানে জামায়াত অর্থ ঐক্য দল নয় ফিরকা অর্থ দল আমরা যখন কর্মের প্রয়োজনে কোনো দলে যোগ দেব শর্ত হল এই দলটা আমাদের দিনের মানদণ্ড হবে না এই দলটা হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমি লেখাপড়া শিখবো এই প্রতিষ্ঠানটা আমার কাছে অথবা ভালো লাগছে কিন্তু সব প্রতিষ্ঠানই লেখাপড়া সব জায়গাতে পাশ করলেই একই সার্টিফিকেট পাবে এই ধরনের চেতনা নিয়ে আমরা কোন একটা গ্রুপে যেতে পারি তা না হলে যদি মনে করি এই গ্রুপের আমাদের ভালোবাসা হবে না হলে ভাই না সম্পর্ক ছিন্নতা বা দিনী ভাই হওয়া মহব্বত আন্তরিকতার মানদণ্ড যদি কোন দল হয় তাহলে ওটা বিভক্তি হয় তারপর এটাই হচ্ছে আপনি খোদবাটাকে দিলেন বা আরেকটি জিনিস হচ্ছে আপনি কিন্তু খোদ্ এত গ্রন্থ থাকতে খুদ্ গ্রন্থ লিখলেন এটা কারণটা কি আমাদের জানাতে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো যে আল্লাহ তালা আমাদের একটা মেকানিজম দিয়েছেন যেমন শরীরের জন্য সুস্থতার একটা মেকানিজম আল্লাহ ভিতরে দিয়ে দিয়েছেন শরীরটা কিন্তু হবে। এজন্য শরীরের ভিতরে যেমন একটা স্বয়ংক্রিয় প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন শুধু প্রতিরোধ শক্তিটা ঠিক রাখতে হবে আল্লাহ আমাদের দিনের ভিতরে একটা স্বয়ংক্রিয় প্রতিরোধ ব্যবস্থা দিয়েছেন তার অন্যতম হল জমার খুদ্া আসক্ত সালাতের মাধ্যমে মুসলিম একে অপর দেখা সাক্ষাৎ হয় সামাজিক সৌহার্দ সম্প্রীতি সমাজমুখী সালাত এখানে সালাতের আগে বয়ান শুনবে কথা শুনবে আগে যে নীরবে বসে থাকবে এটা ওয়াজ শুনবে এটা জুমার খোদবা এটা মুমেন্ট সচেতন করার অন্য আলোচনা নিয়ে যে সময় দর্শক বিন্দু আমরা এই মুহূর্তে আমাদের একটি বিরতির সময় হয়েছে বিরতির ফল ইনশাল্লাহ থেকে আমরা আরো আলোচনা শুনবো যতক্ষণ আমাদের সঙ্গে থাকুন থেকে মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসোলা যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে হুসেন রাজাক বিন্টার আবু বাকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপন যেভাবে इतिबृत्ति विश्वमयर क्रम विकास मंगलवार और शनिवार रत आठ टेब सम्प्रचार सकाल साढ़े छंगे भी জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত এক থেকে চার্লাহাদ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 533, क्षी नन तृत्य हलमदी उपासना करें ताके सुराई खलास दिए जाते गोष्टी पाथर बीला मानव অসন্তুষ্ট পাপ বলে জানবো মানুষ তো আদম সন্তান জাহাঙ্গীর छोट बड़ पकल्याण देख पापर अशुभ परिणती परवर्ती अनुष्ठान पिसाए আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম সচেতন করার অনেক রব্বানি বিধান রাসলাম খুদ্বাক ওয়াজ বলেছেন যে তোমরা আগে থেকে এসে ইমামের ওয়াস শুনবে যে ওয়াজ শুনবে তার জন্য এত পুরস্কার আছে এবং এ সময় কথা বলা পর্যন্ত নিষেধ করেছেন কাউকে চুপ করো বলতে নিষেধ করেছেন সবাই এবং কাছে যেয়ে যেন বসে দূরে না বসে এগুলো সব নির্দেশনা উদ্দেশ্য একটাই যে প্রতি সপ্তাহে সাময়িক প্রসঙ্গগুলো বা সমকালীন প্রসঙ্গগুলো যখন ইমাম সাহেব আলোচনা করবেন যারা মুসল্লি তাদের ইমান উজ্জীবিত হবে তারা একটা সমাধান পাবে এবং এইভাবে যদি চলে পাশ সলাত জামাতে জুমার মসজিদে যাওয়া আলোচনা শোনা ভালো থাকবে আজানের আগে মসজিদে অর্ধেক মানুষ চলে আসে তার মানে মানুষের ভিতরে জানার আগ্রহ আছে এটা দেখে আমি চিন্তা করলাম এবং কেউ উৎসাহ দিলেন যে বিষয় ভিত্তিক আধুনিক জীবন ঘনিষ্ঠ সমকালীন প্রসঙ্গ নিয়ে এবং ইসলামের সকল দিকের সহজ আলোচনা করে ফুটবল লেখা দরকার কেন কারণ আমাদের সমাজে মসজিদ গুলো সবচেয়ে অবহেলিত একেবারে গ্রামও দেখেন মসজিদের ভিতর এবং বাইরে টাইলস অবহেলিত মানে ইমাম সাহেব সবচেয়ে সস্তা রাখতে হবে টাইলস খরচ করব লক্ষ লক্ষ টাকার কিন্তু ইমাম হবে সবচেয়ে সস্তা সবচেয়ে বেতন বেতন দেয় না আবার শর্ত আছে ইমাম সাহেব কোন কারোর বিরুদ্ধে কিছু বলতে পারবে না তিনি যদি সুদের বিরুদ্ধে তিন দিন বলেন তাহলে পরে কমিটির কেউ চিন্তা করে নিঃশাহ আমাকে আমাকে উদ্দেশ্য এই পর্যায়ে ইমাম যোগ্যর কোন মানুষ ইমামতিতে যান না খুব কম জান আর অধিকাংশ ইমামি সীমিত যোগ্যতা তাদের জন্য বিষয় খুঁজে ভালো আলোচনা করা কষ্ট করে যদিও তার দায়িত্ব অনেক বেশি এবং অনেকে আন্তরিকও আছেন কিন্তু একদিকে যোগ্যতার অভাব একদিকে টাকা পয়সা নিয়ে বই কিনতে পারেন না আবার কমিটির চাপ তো আছে আমাদের দেশে ইমামতের চাকরি খারাপ চাকরি আর নেই সব চাকরির সার্ভিস রুল আছে চলে গেলে কেস করা যায় এই পরিস্থিতিতে ইমামদেরকে কিছু সহায়তা করার জন্য আমি খুদবাতুল ইসলাম নামে একটা বই করলাম এটাতে মোটামুটি আমাদের দিনের মৌলিক বিষয় সহ সমকালীন প্রসঙ্গ ভালোবাসা দিবস স্বাধীনতা মাতৃভাষা এইডস বৃষ্টি আন্তর্জাতিক যতগুলো দিবস আছে জাতীয় এই সব দিবস প্রসঙ্গ এবং আমাদের দিনের যত বিষয় আছে এগুলোকে ছোট ছোট খুঁজবাই ভেঙে আনার চেষ্টা করলাম যেন যারা বড় আলেন তারা হয়তো এখান থেকে কিছু তথ্য নেবেন আর যোগ যোগ করবেন তাদের তো যোগ্যতা আছে বইপত্র দেখবেন রেফারেন্স আছে তারা ফিরে যাবেন আর যারা সাধারণ বাংলাদেশের প্রায় বেশিরভাগ লক্ষ মসজিদের বোধ হয় দুই লক্ষ নব্বই হাজার মসজিদের ইমামি তারা এখান থেকে কিছু বলবেন সাধারণ মানুষ অনেক তথ্য জানতে পারছে এর আরো বই দরকার খুদবা তো প্রতিনিয়ত চলমান নতুন নতুন বিষয়ে লেখা দরকার তবে আমার সাধ্যের ভিতরে ওটাই করছে আমার খুব ইচ্ছা ছিল ইসলামের ইতিহাসের উপর করা সেগুলি কেউ যদি বাংলা অনুবাদ করতাম আর একটু ভালো খুবই ভালো হতো এগুলো বিষয় ভিত্তিক এবং গভীর জ্ঞান তথ্য নির্ভর এগুলো যদি বাঙালি যায় এমনি সাধারণ পাঠকদের জন্য এর ভিতরে আমার এই ছোট বইটাই একজন মহিলা ফোন করেছেন কত তথ্য সুন্দর গবেষণামূলক তথ্য এগুলো আলিমদের জানা দরকার সাধারণ মানুষদের জানা দরকার এগুলো অনুবাদ করলে খুবই উপকার হবে মানুষের জন্য ইতিমধ্যে দেওয়া হয় এটা তো আল্লাহ দেওয়া নিয়ম নিয়ম আল্লাহটাকে ফরস করেছেন তাড়াতাড়ি এই জন্য আল্লাহ যেটা আমাদের জন্য ব্যবস্থা দিয়েছেন এর কোন বিকল্প কুজতে যাওয়াই মানে অনেকে বলেন আলোচনা বাধ্য যাবে তার এবং আমাকে আমাদের জেলা প্রশাসক বলতেন যে এই দুর্নীতির বিরুদ্ধে স্যার আলহামদুল্লাহ আমাদের সব বন্ধ আছে মানুষ হাজির হয় সেখানে সাধারণত সরকারি অফিসাররা সাধারণ মানুষ সব মানুষ ধরনের মানুষ আসে এটা অনেকটা পরে অনেক প্রভাব কিন্তু আপনি কি দেখেছেন এখানে অন্য রকমের কিছুটিভি কাহিনী কাঁচাচোল্লাউলিয়া বই যেমন এরকম আছে খুদ্া এরকম আছে একটা খুব পুরো পড়লে জীবন পাওয়া যায় না অর্থাৎ আমাকে কি করতে হবে কি করে আমি সৎ কি করে আমি তাকে অর্জন করব ভালো মাছ আছে এখন যদি মানে জনগণ সচেতন না হয় তো ফরমালিন কে মরতে হবে জি জিবার ব্যাপারটা গুরুত্বের সাথে আর বিটি হচ্ছে আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে লিখেছি সেটা হল খুদবার এটা নিয়ে আলেমদের ভিতরে কিছু মতভেদ আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি ওলামা একেম আরবিটাকে জরুরি বলেছেন আরবি অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন আবার এবং তারা বিশ্বের হানাফিওয়ালা মেয়েকেরাম তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন নিজে ছাড় বেশি দিয়েছে আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো এবাদতটা কি এবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয় এখানে শব্দ যদি আবাদত হতো তাহলে সাহাবাহাম রসুলের সুন্নত শব্দের বাইরে খুঁজবা দিতেন না খুঁজবা দিতেন এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবাহাম সলাতের দোয়া আসকার সব সলাতের বাইরে দোয়া আসকার জিকির শব্দের পরিবর্তন করেননি হুবহু গুলো এনেছেন কিন্তু খুদবাক হুবু আনেননি তারা নিজের ভাষায় খুদবাদ অর্থাৎ এখানে ভাষা শব্দ বাক্য এ না মানুষকে বোঝাতে হবে যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে সেগুলো তারা ব্যবহার করেছে এই জন্য এখানে আমরা হজে যাবো হজের জন্য রস উঠে গিয়েছেন এটা যেমন সত্য হজে যে আরাফাই থেকেছেন এটা সত্য তাবু বানিয়েছেন এটা সত্য বা অনেকগুলো কাজই তিনি করেছেন এর ভিতরে কিছু আছে এবাদত কিছু আছে এবাদতের উপকরণ আমরা যদি উটাকে এবাদত ধরি ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সন্ন্যাতের আলোকে সাহাবিদের কর্মের আলোকে তাবাইনদের কর্মের আলোকে ফোকাহাদের বক্তব্যের আলোকে হুদ্বার এবাদত হলো নসিহত জি এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ করতে বোঝে না আমি শুধু বক করছি এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্যে কোরআন করিতে শুনলে কিছু স্বাভাবত এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ এবং এই জন্য খুদ্ ওয়াজ বলা হয়েছে আমরা গুরুত্বপূর্ণ একটি উদাহরণ শুনছিলাম পরবর্তী যে কোনো পর্বে আমরা ইনশাল্লাহ তার কাছ থেকে অন্যান্য আলোচনা সহ এটা শুনবো ইনশাল্লাহ যতক্ষণ আপনার ভালো থাকুন আমাদের দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 हराम इेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारोट्रचार सकाल साढ़े दस टेलेश